ও আয়োর ঈদ আই ঈদর আগে একটা আমল করা লাগে সিয়াম বাদে রোজা ছাড়া একটা আমল করা লাগে কিন্তু আমরা দেশের মানুষের ফিতরা সরকার থেকে ঘোষণা দিয়েছে সত্তর বা একটা ঘোষণা আর মানুষের গদি দিলায় কিন্তু রসুল সাল্লা যুগ টেখা আছে রসুল সাল্লাহামর যুগ দেড়হাম আছে দিনার আছে কিন্তু রসুল সাল্লাহ দিয়ে একটা দিতা না একটা দিতা গিয়া খাদ্য দিয়া ফিতা দিয়া দিতা খাদ্যদ্রব্য দিয়া আমরা দেশের খেজুর আমরা খাইনি সারা বছর আমরা যার গরু ওই দিন দিয়ে দিতে আমরা যেসব ইনভেলিডিক নাই আপনার সামর্থ্য থাকলে আপনি দিতে প্রত্যেকের এক সাহ পরিমাণ এক সাহ পরিমাণ আড়াই কেজি তবে বালা লোক তিন কেজি দিলাইলে তিন খেজি পরিমাণ চাউল একজনের লাগি দিতে টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরার সুসলামর তলিকায় আদায় হইত নাই খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হইব আল্লাহ সুবালে বুঝার তহফিক দান হক